আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতসমিল্লা রহমান রহিম আল্লাহমদুলিল্লাহ রবিলমিন ও সলাত্মিহি ও আসহাবিহি আজমাইন আবাদ হক ও বাতিলের যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ যা হয়েছিল সতেরোই রমাবাম দ্বিতীয় হিজড়িতে এই যুদ্ধে রয়েছে অনেক শিক্ষণীয় এ বিষয়ে আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে আরো কিছু জানতে চাই আর সেজন্য আমরা স্টুডিওতে সমত হয়েছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান শুধু দর্শক আসুন প্রথমে আমরা পরিচিত হয়ে নি আমাদের অতিথিদের সাথে আমার সর্বনানে বিশিষ্ট আলম দিন শেখ হাসান জামিলাম এবং আমার ডানে আছেন আরেক তরুণ আলম দিন শেখ আহমদুল্লাহুল্লাহিৎ এবং আমার বামে আছেন আরেক তরুণ আসলাম সম্মানিতে শুধু উপস্থাপনায় রয়েছি আপনাদের সাথে হারুন হাসিন বলছিলাম বদরের যুদ্ধ সে যুদ্ধে ইমানের কি পরীক্ষা হয়েছিল আর কিভাবে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন এই প্রসঙ্গ নিয়ে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম সমুখ সম থেকেই ইসলামের ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে যায় এই যুদ্ধের পর থেকে মুসলিমদের মাথা সবচেয়ে বেশি উঁচু হতে থাকে আর আরও মুসলিমদেরকে মাথা নত করতে হয়নি মনবল কখনো আর তাদের ছোট হয়নি এই যুদ্ধে মুসলিমদের বিজয় দানার জন্য আল্লাহর সাহায্য যেমন এসেছে আল্লাহ সাহায্য আসার পূর্ব শর্ত গুলো অক্ষরে অক্ষরে সাহাবায়সুল্লাহাম পালন করেছিলেন এবং আল্লাহ সাহায্য আসার পূর্ব শর্ত যেগুলো তাদের ভিতরে ঐক্যবদ্ধতা দৃঢ়তা যেটি আমাদের বিগত পর্বে আলোচিত হয়েছে পরামর্শ সবাই তারা যে রসুলাইকাম সঙ্গে দেওয়ার পরে কমান্ডকে সাজানো এবং সর্বোপরি আল্লাহর সাহায্য চাওয়া অর্থাৎ এক কথায় সাহায্য আল্লাহ তালার পাওয়ার জন্য সামগ্রিক ভাবে যত কিছু দরকার সব উপাদান এখানে ছিল শুধু এই যুদ্ধ নয়ের নির্দেশ পালনে এতটাই অবিচল ছিলেন যে সাধারণ নির্দেশ তো বটেই যেহাদের মতো বিষয়েও তারা সবসময় নিজেকে অবসর করে রাখে কোনো কোনো যুদ্ধে এমন হয়েছে যে সাহাবা একরামের ভিতরে যারা তরুণ ছিলেন কিশোর ছিলেন তারা যুদ্ধে যেতে চাইতেন আল্লাহ নিতে চাইতেন না এমন একবার ঘটনা ঘটেছে দুইজন সাহাবি সমবয়স্ক তাদের একজনকে যখন আল্লাহ রসুল সদাল সাল্লাম দিলেন যুদ্ধের জন্য আরেকজন বললেন ইয়ার আমি তো যেতে চাই তার মতো আমিও সমবয়সী তিনি কুস্তি লাগালেন তাদের মধ্যে কে বেশি শক্তিশালী প্রমাণ করার জন্য দেখা যায় দুইজন কিশোরের বীরত্ব বদরযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ সেই দুই কিশোরের নাম হলো মহাজ এবং এই দুইজন এক মহিষী নারীর ঘরে এসেছেন তাদের মায়ের নাম হলো আফরা আনহা এই মহাজ এবং মহাব্বী আল্লাহ তাদের সবচেয়ে বড় যে ব্যক্তিটা কমান্ডার আবু জাহাল তাকে টার্গেট করার জন্য তারা দুজন প্রস্তুতি এলেন যে আমরা তাকেই টার্গেট করবো আমরা এখানে লক্ষ্য করতে পারি সবচেয়ে ছোট মুসলিম বাহিনীর ভিতরে বয়সে সবচেয়ে কম কিশোর এবং তার কি কাজ করেছিল হ্যাঁ এটা আব্দুর রহমান আপনি বলেন বদলের দিনে আমি দাঁড়িয়ে আছি হঠাৎ আমার দুই ভাষা দেখলাম এই দুই কিশোর নিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে বললেন আমাকে বলে দিন তো উনি পরে চিন্তা করলেন যে ছোট ছোট বালকের মাঝখানে আমি আরো শক্তিশালী লোকের মাঝখানে থাকলে ভালো হতো কিন্তু পরে তাদের কথা শুনে আমার তো কষ্ট দেয় যদি আমার সামনে সে পড়ে হয় সে খুন হবে আমার সামনে না আমি খুন হবো তার সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টে উঠে আসছি আল্লাহ রসুল সাল্লামের ভালোবাসা একটি মুসলিম পরিবার কিশোরের ভিতরে করবো এবং দুজন কিশোর আল্লাহ তার কুদ্রত দেখাল নিজের হাতেই আবুজালকে পরাস্ত করে দিলেন তারা যায় তোর বাড়িতে আবুজহল যখন দেখছে দুজন কিশোর আসছে আবুজাল এটাকে নাথিং করে উড়িয়ে দিতে চাচ্ছে কিশোর কি করবে আল্লা আল্লাহ তাদেরকে খতম করে থাকেন এখানে এখানে আব্দুল্লাহ বলছেন তাহলে কিভাবে আমরা এটা ফেসালা দিতে পারি দেহ থেকে আলাদা করা শেষ মুহূর্তে লিপ্ত থাকে সে ওই মুহূর্তেও বলছিল আবদুল্ল মাসুদকে দুটি কথা এক নম্বর তোমার মতো কৃষকের ছেলে না হয় কোনো ভালো কোনো যোদ্ধা আমার কল্যাটতো তাও তো একটু গর্ব করতে পারতো আবার যে আসোটা একটু কাফারদের এই যে যুগে যুগে আমরা দেখতে পেয়েছি এবং বর্তমানে আমরা সর্বত্র যদি চোখ বুলাই তাহলে দেখতে পাবো যে যার যত পতন অনিবার্য যদি এই যুদ্ধ না হতো তাহলে সৌদি আরবের রাবল খালির নিচে আজকে ৪০ মিটার বালির নিচে কমে আত নগরী। বিশাল সভ্যতার দাপন সেখানে হয়ে আছে ওই পরি मारा गल गोटा, जाती, गोर, बाड़ी, कच्चा, गोटा जाती जुद्दे, जुद्दे जी गड़ी कादल जुद्धे सत्तर जन मारा गया चौद जन जुद्ध उसी अल्लाह बात अनेक बड़ा रहमत अतित आल्ला तला पक्ष आसा যুদ্ধ যখন আল্লাহর শত্রুদের সাথে হবে তখন এটার সুফল এই পক্ষান্তরে যদি যুদ্ধ হয় আগ্রাসন দৈ যদি হয় দেশ দখল যুদ্ধ যদি হয় প্রভাব বিস্তার যুদ্ধ যদি হয় द्वित विश्वजुदे कौरी आज पाँच हेरुसीमा बोमास्फोरण क्षति आज पर्यटन जी সবগুলি মিলিয়ে দুই পক্ষে দুইশো আড়াইশো করে মারা গেছে সবগুলি যুদ্ধে এখন তো বাস অ্যাক্সিডেন্ট এসে বেশিরভাগ সারা চিন যুদ্ধে এই হলো আর প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে অনেকেই এখানে আল্লাহ বলছেন যে আমি ওদের অন্তরে ভয় ভীতি ঢুকিয়ে দেব বিজ্ঞান বলছে যে ভয় এমন একটা মারাত্মক ভাইরাস মানুষের যত আপনার কম্পিউটার প্রোগ্রাম ভিতরে আছে ঢুকলে সেই ভাইরাসের নাম এলো আল্লাহ আকাশ থেকে সেটাই দেয়ার কথা বলেছে মানুষের সব তথ্য মূল স্নায়ুর সাথে গোটা দেহের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বয়ের কারণে মানুষের শরীরে মারলে মানুষের স্নায়ু ঠিক থাকার কারণে অনেক কষ্ট পায় মানুষ কিন্তু গর্দানের উপরে একটা আঘাত পড়েছে শেষে স্নায়ুর সাথে যোগাযোগ শেষ তার জীবনে চলে গেল হলো না আল্লাহ বলে কত কি মানুষকে যা দিন পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করে তো আত্মসমীক্ষায় আমি আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়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 মানব মুক্তিরা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বতা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে शांति अनुष्ठ वहम वारत समय दर्शक आरोप अपने शुभे जातिहाक बिले जुद्धे যে বিনা অস্তরে আল্লাহ রসুল্লাম যুদ্ধ ফিরেছেন ওটা হচ্ছে কি রসুল্লা সাল্লাহ বালু এক মুষ্টি নিয়ে কাফের দিদি নিক্ষেপ করেছিলেন আল্লাপাক ওটা কোরআনে বলছে অমা রমায় ঈদ রাখ রণকৌশল জি বদরের যুদ্ধে যখন ওই বালিটা নিক্ষেপ করা হলো নিয়ে চোখের যে সময় একটা বৈষম্য সতর্জ হয়েছে ঠিক একটা কাদানিগের আবিষ্কার সাহেব মিলিয়ে দেখলাম খুব সুন্দর আসলে দুনিয়াতে যা কিছু আবিষ্কার হচ্ছে এটা কিন্তু আলোচনার দরকার নেই আমাদের মাঝে দরকার তার মধ্যে একটা বিষয় আমার যেটা আসছে সেটা হলো আল্লাহ ফ্রেস্তাদের মাধ্যমে দুই হাজার তিন বিভিন্ন ওয়াদা করে সাহাবাই একরামকে উৎসাহিত করেছেন যে তোমরা কত বিহল বা মনোবল যেন নষ্ট না হয় এভাবে উৎসাহিত করেছেন সাহাবাইকরাম কিন্তু জনমাইন ওই ফিরিস্তা আসবে এই ভরসায় বসে থাকেন নাই তারা নিজেরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন এটা একটা মুসলমানের একটা আকিদা বিশ্বাসের ব্যাপার যে শুধুই তাওয়াক্কুলের উপর কোন কাজ করা যাবে না সেখানে শেষ হয়ে যাওয়া বললেও পারতেন ওই পাঁচ হাজার ফেরিস্তা পাঠানোর দরকার ছিল না আল্লাহ বুঝিয়ে দিলেন যে দুনিয়া এটা এমনি এখানে কাজ করে খেতে হবে কষ্ট করে খেতে হবে যত উপকরণ একটা দেশকে রক্ষা করার জন্য দরকার যে তাকে শক্তিশালী হওয়া যেকোনো দেশ দেশ রক্ষার জন্য শক্তি এখানে তোমার শক্তি যা আছে আগে সেটা তুমি যুদ্ধের জন্য খুব উৎসাহী হয়েছে যখন শুনছে মাত্র তিনশো তেরো ওদের যারা পর্যবেক্ষক রিপোর্ট দিচ্ছেন অল্প কিছু বেশি হতে পারে কিছু কম হতে পারে এটা ছিল যুদ্ধের মধ্যে দেখে যে তিনগুণ ভেঙে গেছে আবার যখন মুসলিমরা আসলো ওই উকলুক যখন যুদ্ধ লেগে গেছে তখন কিন্তু ব্যাপারটা হয়েছে কি কাফেরা না মুসলমান সংখ্যা অল্প আর মুসলমানও দেখতেছে না এদের সংখ্যা অল্প দুই দলে দুই দলকে এমন অল্প দেখেছে একজন সাহসী হোক দুই দল দুই দলই করে সাহসী হয়ে মোকাবেলাটা হোক কাজ তো আমি করব ওরা ওদের কাজ করবে রণকৌশল রণকৌশল ধন্যবাদ আরেকটা জিনিস হলো যে আমাদের সাধারণ সকলেই জানেন দুই নম্বর হলো যে তিনি ওখানে গিয়ে কাফেররা কত সংখ্যক যোদ্ধা আসতেছে এটাও তিনি জানতেন না এক বালক আপনার ওখানে উপের মধ্যে পানি নিচ্ছে আর তাকেটা জিজ্ঞেস করলেন যে ওরা কোথায় আসলে সুরূপ জায়গায় তাদের সংখ্যা কথা বলে তাহলে চিহ্নিত করলাম কিন্তু যদি জানতে তাহলে তোর সুসুফেন বাহিনী কোন দিক দিয়া গেছে এটা নিরূপণ করার জন্য তিনি ওই মতো আপনার বাহনের প্রতিটি ঘটনা হলো এই যুদ্ধে আল্লাহর বলে এবং মুসলিমদের জন শাহাদত বরণ করলেন আর ওইদিকে দেখা গেল সত্তর জন নিহত হলো প্রশ্ন হলো বন্দীদের সাথে কি ব্যবহার করেছিলেন আজকে আমরা শুনি কিন্তু নবী মোহাম্মদ যাকে অনেকেই দুঃসাহস দৃষ্টতা দেখিয়ে বলেন বিশ্বের এক নম্বর সন্ত্রাসী নাওদ কথাগুলি যারা বলতে পারেন তাদের শিক্ষা নেওয়া উচিত না আমরা মুক্তিপণ নিয়ে তো নব্বী সালাম দয়া করলেন রহমতালিন তিনি দয়া সাইডটা নিলেন ঠিক আছে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়া দেওয়া তো কিছু মুক্তিপণ নেওয়া হলো মুক্তিপন বিভিন্ন রকমের ছিল কেউ টাকা দিয়েছে কেউ বাচ্চাদের শিক্ষকের মুক্তিপণ ছিল না তো মেয়ের জামাই ছিল পরে আব্বাস রাজি উনি ওনার মুক্তিপন দিলেন মুক্তিপণ দিয়ে কেন ক্ষমা করা হলো যে আয়াত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারা অত্যন্ত মানবিক অত্যন্ত ওরা বন্দী হিসাবে নিজেদেরকে কোন অপমানিত লাঞ্ছিত বা কোনো কোনো কষ্ট কোনো কিছু তারা যখন শক্ত হয়ে গেছে সোম্মা যখন উসালের সঙ্গে যে আচরণ করছে প্রতিনি মুসলিমই হয়ে গেলেন বন্দী হয়ে এসে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং যুদ্ধ সংক্রান্ত সব বিষয় বন্দীদের সঙ্গে আচরণ সবগো অ্যানালিসিসগুলো আমরা দেখি ওয়াতাম ওয়া মিসকিনা ওয়া ইয়াতীম কথা যুক্ত করতে যাচ্ছি রায়টাকেই পছন্দ করছিলেন এখানে একটা বিষয় পুড়িয়ে মৃত্যুদণ্ড বা পুড়িয়ে শাস্তি দেওয়ার বিধান বন্দীদের এখন তো তারা তোমার হাতে অসহায় তুমি মালিক হয়ে গেছো এদের এখন নরম করো নম্র ব্যবহার করো কোমর মানবিক আচরণ একটা অসহায় মানুষ এখন তুমি তাকে এই অসহায় মানুষের উপরে বীরত্ব দেখাবার কি আছে আমরা কথা বলে করি উলঙ্গ করে করে কি দৃষ্টান্ত শরীর বড় ছিল বলে কোন কাপড় কে যখন তোমার কাছে কি আছে বলো অর্থাৎ তুমি তো বন্দী হয়ে আসেন কি মুক্তিবন্দি যাবা নাকি বল তোমার মত কি সে কি বললো দৃষ্টতা দেখাইলো তুল আমাকে হত্যা করো একই ঘটনা সে তিন দিন বলেছে একই কথা তারপরেও তিনি তিন নম্বর বারে যায় তার প্রতি কোনো রাগ জাহির না করে উল্টা বললে যাও ছেড়ে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে আচরণ ব্যবহার আপ্যায়ন মানবিকতা দেখে তারা ইসলাম কুষ্ঠান উচিত বন্দীদের ব্যাপারে হালের ঘটনাও কোন এক রাষ্ট্রে মুসলিমদের কাছে কোন আমেরিকান মহিলা সাংবাদিক দাঙ্গা হয়েছে তার একটির সঙ্গে মুসলিমদের কোন সম্পর্ক নাই ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য আল্লাহ রব সকলকে উত্তম দান করুন আমিন আমাদের যেতে হচ্ছে বিদায় নিতে হচ্ছে আমরা বলবো ইসলাম কি উদারতা দেখিয়েছে ইসলামের উদারতা দেখুন এবং এই যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করুন তবেই তাতে কল্যাণ নিহিত আসে আল্লাহ সকলকে তফিজ আদায়ত করুন আমীর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক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 পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর